মৌল والذين যু وعملوا الصالحات لنبوئنهم সিংহ প্রত্যেক জীবকে মৃত্যুর সাথ পেতে হবে তারপর তোমাদের কি আমার দিকে ফিরিয়ে আনা হবে যারা ইমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে আমি জান্নাতের উঁচু ও উন্নত ইমারতের মধ্যে রাখব যেগুলোর নিচ দিয়ে নদী বইয়ে যেতে থাকবে সেখানে তারা থাকবে চিরকাল কতই না উত্তম প্রতিদান কর্মশীলদের জন্য আলহামদুলিল্লাহ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 শেষ অংশটুকু জান্নাত কিংবা জাহান্ন কিংবা গন্তব্য সেই প্রবেশ করার সাথে সাথে আমাদের শেষ অংশটুকু আমরা এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা নই এই দুনিয়াটা কেবলই আমাদের দীর্ঘ সফরের একটা ক্ষুদ্র অংশ মাত্র এ কারণে রাসুল্লাহ সাল্লাই বলেছেন এই দুনিয়াতে এমন ভাবে বেঁচে থাকো যেন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 এবং দুই নম্বর কারণ নিয়ে বলতে গেলে আমাদেরকে একটু ভাবতে হবে আমাদের চারপাশে বর্তমান সময়ে কেন এত এত সমস্যা কেন একজন মুসলিম সে মতপান করছে কিংবা একজন মুসলিম সে হয়তো ব্যবিচার করছে অথবা সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করছে কিংবা মিথ্যা বলছে কিন্তু কেন আমাদের মূল সমস্যাটা কোথায় আমরা ভালো করে খেয়াল করে দেখি সাইদিনা আইসা রাজিয়ালতা আনহার একটি কথার দিকে ওনার একটি কথা এবং এই একটি কথাতেই একটি হাদিসের মধ্যেই আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের পরিবর্তনের একটা সম্পূর্ণ ইশতেহার বা প্রোগ্রাম দেওয়া আছে তার একটি কথা যদি আমরা মেনে চলি আমরা আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন দেখতে পাবো সাঈদিনে আইসা বলেন যদি কুরআনে এই আয়াতটা সর্বপ্রথম নাজিল হতো যে তোমরা মদ খেও না তাহলে লোকেরা বলতো আমরা কখনোই মদ খাওয়া না যদি সর্বপ্রথম এই আয়াত নাজিল হতো যে তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হো না তাহলে লোকেরা বলতো আমরা কখনোই জিনা ব্যভিচার থেকে বিরত হব না কিন্তু কুরআনে সবার আগে যে বিষয়টার কথা বলা হয়েছে সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম মুফাসাল সুরাগুলো প্রথমে কুরআনে নাজিল হয়েছে এবং সেগুলোতে বলা হয়েছে জান্নাত এবং জাহান্নামের কথা এবং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 যেন মানুষের অন্তর মানুষের হৃদয় আল্লাহ সুবাহতাল্লার প্রতি আকৃষ্ট এবং অনুগত হতে পারে যেন অজ্ঞানতা মূর্খতা এবং জাহিলিয়াতের অন্ধকারের পর্দা থেকে আমাদের মন উন্মোচিত হতে পারে এবং এরপরই আল্লাহ সুবাহতাল্লাহ যখন মানুষের অন্তরগুলো তৈরি হয়ে গেছে তখন আল্লাহ সুবাহতআল্লাহ হালাল এবং হারামের হুকুমগুলো প্রকাশ করেছেন ইসলাম সম্পর্কে ইসলাম পালন না করার পিছনে समस्या रहा हैवश्य बड़ समस्या इसलम समी इके अज्ञता बड़ समस्या एकम्र समस्या बेपार कारण अपनी देखें सबा जाने सबा जाने मत पाना हराम कनेक मानु मत पान सबा जाने सुद खावा हराम मुस्सलिमरासर बेपारे उदीन एमकिे हज हम इतम्भ तबुटा अनेक मुस्लिम कराने मूल समस्या স্যা হচ্ছে আমাদের বিশ্বাস বা ইমানের ঘাটতি ইমানের আমাদের আমাদের এই অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে. কি পারে আমাদের গঠিন অন্তরকে নরম এবং কোমল করে তুলতে পারে আল আখিরা বা পরকালের জীবনের প্রতি ভয় আল গাইব বা অদৃশ্যের বেশি বেশি আলোচনা রাসুল্লাহ সাল্লাহ বলেছেন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 যতটা জান্নাতকে নিজের চোখে না দেখে আমি ভালোবাসি কিংবা জাহান্নামকে যদি আমার চোখের সামনে আনা হয় তাহলে আমি ঠিক ততটাই ভয় পাব, যতটা আমি জাহান্নামের আগুন না দেখেও ভয় করেছি অর্থাৎ আলী রাজি জান্নাত এবং জাহান্নামের অর্থ এবং বাস্তবতাকে খুবই গভীরভাবে উপলব্ধি করতে পারতেন তিনি এই দুনিয়াতেই বেঁচে ছিলেন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 যেখানে আল্লাহু মহাম বলছেন হে মুমিনগণ এই যে মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীর সমূ এগুলো কাজ ছাড়া আর কিছুই নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হো মদের উপরে নিষেধাজ্ঞা আয়াত আল্লাহর পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহামের কাছে নাজিল হল রাসুল্লাহ সাল্লা সাল্লাম কোন পুলিশ বাহিনী সেনাবাহিনী কিংবা ন্যাশনাল গার্ডের সহায়তা ছাড়াই সাহাবাদের কাছে একটি মাত্র আয়াত তিল করে শোনালেন এবং সাহাবারা এটা শোনা মাত্র রাস্তায় বেরিয়ে পরে ঘোষণা করলেন মদ খাওয়ার কোনো বৈধতা আর ইসলামে নেই মদ খাওয়ার কোনো বৈধতা আর নেই মালিক আনহু তিনি বলছেন আমি কয়েকজন পরিবেশন এবং আমরা তখন শুনলাম রাস্তায় ঘোষণা দেওয়া হয়ে গেছে মদ খাওয়া এখন থেকে হারাম সাথে সাথে আমি হাত থেকে মদের যখন ছুঁড়ে ফেলে দিলাম এবং সাহাবারা সকলেই হাত থেকে মদের গ্লাস ফেলে দিলেন যাদের মুখে মদ লেগেছিল তারা সেটা মুখ থেকে থুচু দিয়ে ফেলে দিলেন এবং তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা মদ গিরে ফেলেছেন বিধায় তারা মুখে হাত দিয়ে বমি করে পেট থেকে মদটুকু উগলে দেওয়ার চেষ্টা করলেন বলা হয়ে থাকে মদিনা রাস্তায় মদের বন্যা বইয়ে গিয়েছিল মদ হারাম এই খবর শোনা মাত্র সকলে সাথে সাথে সেই আদেশকে পালন করলেন কোন পুলিশ বাহিনীর ভয় ছাড়া ইউএস কংগ্রেস কিংবা ন্যাশনাল গার্ডের হস্তক্ষেপের প্রয়োজন হয়নি কোনো ধরনের আইন প্রয়োগকারী সংস্থার আইনকে প্রয়োগ করার প্রয়োজন হয়নি প্রয়োজন হল না কোনো না বাস্তবায়িত হয়ে গেল আল্লাহ চোদ্দশো বছর আগের মোদিনাতে কাজ করল কিন্তু অত্যাধুনিক আমেরিকান যুক্তরাষ্ট্রে কেন এই আদেশটি কাজ করল না এখানে মূল পার্থক্যটা ছিল ইমানে এবং তাকুয়ায় সাহাবারা নিজেদেরকে এভাবেই আল্লাহর দেওয়া আদেশগুলো মানতে নিজেদেরকে প্রস্তুত রেখেছিলেন তৈরি করে রেখেছিলেন এবং আমাদেরকে পরিপূর্ণ করার মাধ্যমে চিন্তা সম্পর্কে জানবো এবং কথা বলব তো আমরা আমাদের এই আলোচনা পরকালের দিকে মহাযাত্রার এই আলোচনার দিকে পর্যায়ক্রমে অনেকগুলো বিষয় ধারাবাহিকভাবে নিয়ে আসবো আমরা প্রথমে আল কিয়মা বা ছোট বিচার দিবসের লক্ষণ এগুলো নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার আওতায় এক নম্বরে আসছে মৃত্যু এরপর আসছে দুই নম্বরে কবরের জীবন এবং তিন নম্বর আসছে আর রুহ বা মৃত ব্যক্তির আত্মার ভ্রমণ সম্পর্কে এবং এরপরে আসবে আশ্রাত অর্থাৎ আল কিয়ামা এ সমস্ত বিষয়ের আলামতগুলো এবং যেগুলোর মধ্যে ছোট বড় সমস্ত আলামতগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে এবং এর এরপরে আসবে বিচার দিবস যার মধ্যে প্রথমে আসবে হাসর বা পুনরুত্থান এবং দ্বিতীয়ত আসবে বিচার দিবসের সেই ভয়ানক পরিস্থিতি এবং এরপর আসবে হিসাব জবাবদিহিতা হিসাব নিকাশ এবং প্রতিফল প্রদানের সেই বর্ণনা এবং আমাদের প্রত্যেকটি মানুষের এবং সর্বশেষ যে গন্তব্য সেই জান্নাত কিংবা জাহান্নামের আলোচনায় আমরা আমাদের এই আলোচনাকে সমাপ্ত করবো ইনশাল্লাহ তালা এই রূপরেখা মেনে নিয়ে আমাদের আখেরাতের দিকে মহাযাত্রার কাহিনী শুনবো এমন এক মহাজাত্রা যাতে আমাদের প্রত্যেককে অংশ নিতে হবে আখিরাতের এই যাত্রা শুরু হয় মৃত্যুর মধ্য দিয়ে যেটাকে বলা হয়ে থাকে ছোট বা গৌণ বিচার দিবস বুখারিতে বর্ণিত আছে একদিন রাসুল্ল সাল্লা কাছে একজন বেদুইন এসে বারবার প্রশ্ন করল এবং জানতে চাইল মাতাস আসা কখন আসা কখন আসা মানে হল বিচার দিবস কিয়ামত তিনি সেই বেদুইনকে ভালো করে দেখলেন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 ছোট বিচার দিবস গৌন বা ছোট বিচার দিবস মৃত্যু যেটাকে আসলে পাশ কাটিয়ে যাওয়ার কোন সুযোগ নেই প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে আল্লাহ সুহানা বলেন আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে বিধান তারি এবং তোমরা তারি কাছে প্রত্যাবর্তিত হবে প্রত্যেকটা কিছুর একটি সমাপ্তি আছে পরিসমাপ্তি আছে ধ্বংস আছে একমাত্র আল্লাহ সুহাম কোন ধ্বংস নেই শেষ নেই সমাপ্তি নেই আল্লাহ সুহাম প্রত্যেক সত্তাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে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 আর না এবং সেই জন্য একটা সময় নির্ধারিত আল্লাহর হুকুম ছাড়া কেউই মরতে পারে না এবং সেই জন্য একটা সময় নির্ধারিত রয়েছে প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে অন্য আরেকটি এক আলোচনা বলছেন প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে যখন তাদের সেই মেয়াদটি চলে আসবে তখন তারা না এক মুহূর্ত পিছনে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে আল্লাহ সুত এমন কিছু লোকের সম্পর্কে কোরআনে আমাদেরকে বর্ণনা করছেন যে সমস্ত লোকেরা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করছিল তুমি কি তাদেরকে দেখি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল অথচ তারা ছিল সংখ্যায় হাজার হাজার এরপর আল্লাহ তাদেরকে বললেন মরে যাও তারপর তাদেরকে জীবিত করে দিলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী কিন্তু অধিকাংশ লোক সুক্রিয়া প্রকাশ করে না রাসুল্লাহ সাল্লামের স্ত্রী উমুল মিন উম্মে হাবিবা রাজিউল তালহা তিনি একদিন দোয়া করছেন এবং তিনি দোয়া করেছিলেন এ আল্লাহ আমার স্বামী রাসুল্ল সাল্লাহামের দ্বারা আমাকে উপকৃত করুন তাকে একটি দীর্ঘ জীবন দান করার মাধ্যমে আমার পিতা আবু সুফিয়ানের দ্বারা আমাকে উপকৃত করুন তাকে একটি দীর্ঘ জীবন দান করার মাধ্যমে এবং উম্মে হাবিবা রাদিল তাহা আরো দোয়া করছিলেন এবং আমার ভাই মোয়াবিয়ার দ্বারা আমাকে উপকৃত করুন তাকে একটি দীর্ঘ জীবন দান করার মাধ্যমে রাসুল্লাহ সাল্লামাম এই দুয়ার কথা শুনলেন এবং তখন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম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 এবং তার কিছুই হয়নি সে লাভ দিয়ে আনন্দে খুশিতে দাঁড়িয়ে পড়ল সে খুশি সে ধারণা করেছিল যে সেই মুহূর্তে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে আল্লাহ নিশ্চয়ই তাকে একটি দীর্ঘ জীবন দান করেছেন আল্লাহ সুম তাকে বাঁচিয়ে দিয়েছেন সবাই অবাক বিশ্বয়ে তার দিকে তাকিয়ে থাকল কিভাবে সম্ভব এবং লোকটি এতটাই আশ্চর্য আর আনন্দিত হল যে সেই সেই সময়ে সেই স্মরণীয় মুহূর্তে উদযাপন করতে উপস্থিত সমস্ত লোকদেরকে দাওয়াত দিল এবং ড্রিংকস আমন্ত্রণ জানালো প্রত্যেককে প্রাণীর আহ্বান করল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 কিছু মুহূর্ত পরই রাস্তার সাথে তার দেখা হওয়ার এবং বেশিরভাগ সেখানে একজন লোক সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পরে অনেকদিন বেঁচে ছিল যদিও বেঁচে থাকার মতো কোনো অবস্থায় সেখানে ছিল না কোনো খাদ্য ছিল না কিন্তু সে বেঁচে ছিল কারণ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 হতে পারে সেই বিমানে এমন কেউ ছিলেন যিনি হয়তো টুকরো খাবার মুখে নিয়ে খাচ্ছিলেন এবং সেই টুকরোটি মুখে নেওয়ার তার উপস্থিত হয়েছে হতে পারে বন্ধু গল্প করছিলেন আর তাদের একজনের মুখের কথা সম্পূর্ণ আগেই উভয়ের মৃত্যু হয়ে গেছে এ কারণেই আমাদের প্রত্যেকের বারবার মৃত্যুর কথাকে স্মরণ করা উচিত কারণ রাসমুল্লাহ সাল্লাস্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো কারণ মৃত্যু হচ্ছে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 জন্য সত্যিকার আমরা কোন আপনি হয়তো অনেক মানুষকে দেখবেন যে তারা মৃত্যুর কিন্তু সেটা মৃত্যুর জন্য প্রস্তুতি নয় যেমন অনেকে মৃত্যু সংক্রান্ত বিষয়াদি যেমন এই দুনিয়াতে যে সমস্ত কাজকর্ম বা আচার অনুষ্ঠান হবে সেগুলোর প্রস্তুতি নেয় মৃত্যুর পরে তার কবর কোথায় হবে তার মৃত্যুর পরবর্তী অনুষ্ঠান অন্ত্যেষ্ট ক্রিয়া কিংবা গুরুস্থানের পরিচর্যা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 এই বুদ্ধি এবং মেধা দিয়েছেন তোমাদেরকে তিনি দিয়েছেন করণ চক্ষু এবং অন্তকরণ। কিন্তু তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো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 এই মৃত্যু যখন চলে আসবে সেই মৃত্যুর আগের আগের সময়টার একটি নাম রয়েছে যেটাকে বলা হয়ে থাকে আল ইহতিদার এটি মৃত্যুর একদম পূর্ব পর্যায় এবং এই পর্যায়ে মৃত্যুর ফেরস্তা মালাকুল মাউত যান কবত করতে এসে অবতরণ করবে আপনার পাশে আল্লা সুবাহ আল ইহতিদার পর্যায় সম্পর্কে পবিত্র কুরআনে বলছেন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 ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم تتنزل عليهم الملائكه الا تخافوا الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة وابشروا بالجنة التي كنتم توعدون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 এই যুদ্ধগুলো মূলত গণমানুষের স্বার্থে নয় বরং হাতে গোনা কিছু লোকের স্বার্থ উদ্ধারের জন্য তারা যুদ্ধ করেছে এগুলো আমার এবং আপনার অধিকার আদায়ের জন্য তারা করেনি বরং গুটি কয়েক লোক যারা তাদের প্রভাব কাজে লাগিয়ে প্রতি সবসময় তৎপর ছিল যদিও আমরা এখানে আমাদের আলোচনাটি কসব চেসনিয়া, বসনিয়া, বোসনিয়া কিংবা কুয়ের যুদ্ধের কারণ নিয়ে আমরা আলোচনা করতে বসিনি কিন্তু আপনি দেখবেন যে এই সমস্ত যুদ্ধগুলো হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠার পতাকাতলে কিন্তু বাস্তবে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 রাসুল্লাহ সালাই নিজের সাথে মৃত্যুর সময়ে পানি রাখতেন এবং সেখান থেকে হাত ডুবিয়ে নিয়ে নিজের করতেন এবং বলতেন লা ইলাহা ইহ অর্থাৎ নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বয়ং মৃত্যুর এই প্রবল যন্ত্রণা অনুভব করেছেন এতটাই তীব্র ছিল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 আলোলা বোলে মো নিলি আহ ফুসকুম অল্য উম তু জুনা বিম তুম তুলো না হকি তুম আর তুমি যদি দেখতে পেতে যখন অন্যায়কারীরা মৃত্যু থাকবে এবং তাদের দিকে হাত বাড়াবে এবং তারা বলবে বের তোমাদের অন্তরত্বা আর তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনা পূর্ণ শাস্তি যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে চলেছিলে শততার সীমা ছাড়িয়ে বের করো তোমাদের অন্তরত্বা আজ তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনা শাস্তি যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে চলেছিলে शतारीमा लंघन करूहे अहंकार पोषण करते मृत्यु भोग करते समाना तीव्रता समाना जा रा अविश् किंबा का तरणा सब चे बी तब हाँ अवश्य एम कि मानुष्क जर बेपारे बे प्रकार मृत्यु जंत्रणा अनुभव होना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 যে ব্যক্তি একজন কাফের সে চাই দুনিয়ায় ফিরে এসে মুসলিম হতে যদি সে একজন পাপাচারী ব্যক্তি হয় তাহলে সে ফিরে আসতে চায় তবা করে নিজেকে সংশোধন করার জন্য তওবা করার জন্য ফিরে আসতে চায়। আমরা বর্তমানে অবস্থান করছি কিন্তু তৌবা করার দিকে আমাদের কারো মনোযোগ নেই আগ্রহ নেই আল্লাহ সুমতা বলছেন لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِي مَا تَرَكْتْ كَلَّا إِنَّهَا كَنِمَتٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبَعْثُونَ جَخُن تادير کارو كَسْتِهِ مِدُّو عَشَي تَخُن شَي بَلَيْ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 পুনরুত্থান করা হবে তাদের হাসর হবে সেই দিন পর্যন্ত তাদের সামনে একটি পর্দা এবং বারজা কে আলাস্থাপন করবেন তাদেরকে আমাদেরকে একটি দুনিয়াতে সুযোগ দেওয়া হয়েছিল যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে ফেরত আসতে চাইবে তও বা করার জন্য আল্লাহ মহমাতালা তাদেরকে দুনিয়াতেই সুযোগ দিয়েছিলেন কিন্তু তারা সেই সুযোগকে গ্রহণ করেনি এখন মৃত্যুর পর অনেক দেরি হয়ে গেছে তারা ইচ্ছা করবে দুনিয়াতে ফিরতে এসে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 নির্ধারিত মুহূর্তের দিকে আমরা প্রতিদিন এবং যে কোনো দিন যে কোনো একটা দিন যে কোনো একটা মুহূর্তে আমাদের সামনে সেই বাধার না এবং সেদিন আর পেছনে ফিরে যাওয়ার কোন পথ খোলা থাকবে না সেই মুহূর্তে তবা কল্যাহ কিছুতেই মেনে নেবেন না আল্লাহ আপনাকে তৌবা করার জন্য একটি সুযোগ প্রদান করেছেন সেই সময় পর্যন্ত সেই নির্ধারিত সময় পর্যন্ত আপনাকে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 যদি মৃত্যু সময়টা কখন আল্লাহ সুবহান ولا يكونوا كالذين اوتوا الكتاب من قبل فطال عليهم الامد فقست قلوبهم وكثير منهم فاسقون جرا مؤمن تاদের জন্য কি আল্লাহর শরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে অন্তরগুলো বিগলিত হয়ে যাওয়ার সময় আসেনি তারা যেন তাদের মত না হয় যাদেরকে পূর্বে کتاب দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেছে এরপর তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে এবং তাদের অধিকাংশই পাপাচারী বলছেন যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর শরণে এবং যে হক সত্য হয়েছে, তার কারণে না বিগলিত হয়ে যাওয়ার সময় এখনো আসেনি এবং এখনি ঠিক এই মুহূর্তে মুমিনদের জন্য তবা করার সঠিক সময় কারণ বলা হয়েছে ইয়নি ইয়নি মানে হচ্ছে ঠিক এখনি এই মুহূর্তে দরিদ্র হয়ে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 তখন তার কাছে মালাকুল মাউদ একটি সংবাদ পৌঁছে দেন এবং সেই সংবাদটি হচ্ছে যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট এবং আল্লাহ তাকে করবেন এটা শুনে সেই মুহূর্তে সবচেয়ে প্রিয় যে সে সামনের দিকে এগিয়ে যাবে মৃত্যুর দিকে এগিয়ে যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎকে সে ভালোবাসবে এবং আল্লাহও তার সাথে সাক্ষাৎকে ভালোবাসবেন কিন্তু যখন কাফেররা মৃত্যুর কাছাকাছি এসে উপস্থিত হবে তখন তাকে বলা হবে আল্লাহ তোমার উপর রাগান্বিত এবং আল্লাহ তোমাকে শাস্তি দেবেন এই ভয়ঙ্ক সংবাদ শোনার পর একজন কাফের একজন পাপি ব্যক্তি কিছুতেই মরতে ইচ্ছা প্রকাশ করবে না এবং সঙ্গে আল্লাহকে সে ঘৃণা করতে শুরু করবে ভয় করতে শুরু করবে এবং অপছন্দ করবে এবং এ কারণে আল্লাহ সুহানাও সেই ব্যক্তির রুহের সাথে দেখা করতে অপছন্দ করবেন এমনকি মৃত্যুর পর যখন জানাজার সালাদের পর কাঁধে করে লাশ বহন করে নিয়ে যাওয়া হয় তখন একজন মুমিন ব্যক্তি কি বলবে একজন ব্যক্তি বলবে আমাকে যত দ্রুত রাসুল্লাহ বলেছেন যে এই ভয়ঙ্কর চিৎকার এক মানুষ ছাড়া এবং গেন ছাড়া প্রত্যেক প্রাণী এই কথাগুলো শুনবে এবং মানুষ যদি এই কথাগুলো শুনতে পেত তাহলে তারা ভয়ে